কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র আগের সপ্তাহে নাম কেন। তার সতেরোশো ছাপ্পান্ন সিরাজ উদ্দলার কলকাতা আক্রমণ সেই যুদ্ধের সঙ্গে কিন্তু কলকাতার আরো একটি জায়গার নাম জড়িয়ে রয়েছে বাগবাজার ছোটবেলায় ভাবতাম বাবা বাজারে বাঘ কিনতে পাওয়া যায় কিন্তু বানানটা তো ঘ নয় গ মানে এই নামের হিস্ট্রি খুঁজতে গেলে কিন্তু হ্যাঁ টাইম মেশিন সময়টা সতেরোশো আর আমাদের প্রধান চরিত্রের নাম ক্যাপ্টেন চার্লস প্যারেন নদীপথে ব্যবসা করে প্রচুর পয়সা রোজগার করে পেরিন্দা এই মানে হরলাল মিত্র স্ট্রিট অন্যদিকে রবীন্দ্র সরণী কিন্তু অপশানে বিক্রি হলো প্যারিনের বাগান এর হাত ওর হাত ঘুরে এলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যারা সেখানে বসালো বারুদানা এবার এই বাগান বাড়ি একেবারে গঙ্গার ধারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করালো একটা ছোট কেল্লার মতো জিনিস যেটা নাম দেওয়া হলো প্যারিন তার উপর কামান বসানো হলো ভেতরে সৈনিক রাখা হলো তাদের কাজ হচ্ছে এদিক থেকে যদি কেউ শহরের ওপর আক্রমণ করে তাহলে তোমরা তাকে আটকাও তো যখন সিরাজ আক্রমণ করলেন তখন প্যারেন্টস রিড থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিকরা সেনার ঘাম ছুটিয়ে দিল আর কোনো উপায় না দেখে সিরাজের আর্মি প্যারেন্টস রিড আউটের পাশ কাটিয়ে খাল পেরিয়ে কলকাতায় ঢুকলো তারপর তো সাহেবরা যুদ্ধ হারলো তারপর পলাশি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি কিন্তু তারপর থেকে তো আর কেউ সেইভাবে কলকাতা আক্রমণ করেনি তো পেরিনের দুর্গ আস্তে আস্তে ব্যবহার বন্ধ হয়ে গেল ভেঙে পড়লো মানুষটার কথা ভুলে গেল কিন্তু ক্যাপ্টেন পেরিনের যে বিরাট বাগান ছিল সেটা ঘিরে কিন্তু একটা বাজার বসে গেছে। পেরিন সাহাব মানে বাগ আর তার পাশে বাজার স্বাভাবিকভাবেই নাম হবে বাগ বাজার তাহলে বাগান মানে বাঘ থেকে এলো বাগবাজারের নাম কিন্তু খেয়াল করলেন কি আমি আপনাকে বললাম যে নবাবের সেনা একটা খাল পেরিয়ে ঢুকেছিল ওই খালটার গল্পটা জানেন ওটার পেছনে রয়েছে এক আফ্রিকার সে গল্প না হয় পরের সপ্তাহে কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এই আরো শুনতে এবং আরো জানতে